আল্লাহামদুল্লাহ ওসালাতাম আলা রাসুলিল্লা কুরআন ও বুঝুন আরো সহজ পায় তিন এবং আমাদের আল্লাহর ইবাদত করা এই লেসনে আমরা এমন উনিশটি শব্দ শিখব যেটা কুরআনে ছয় হাজার বার এসেছে ইয়াকা মানে শুধু তোমারই মানে আমরা ইবাদত করি ইবাদাহ শব্দটির তিনটি অর্থ রয়েছে আনুগত্য উপাস্য হিসাবে ইবাদত করা এবং দাসত্ব ইবাদার আরেকটি অর্থ হল ভালবাসা ও বিনয়ের সাথে আল্লাহর দেয়া আদেশ নিষেধ পালন করা আল্লাহর সন্তুষ্টিনিয়তে নবী মহম্মদ সাল্লাসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী করা যে কোনো ভাল কাজই ইবাদত হতে পারে তাই সালাদ যেমন ইবাদত তেমনি হজ হালাল উপার্জন কোরআন বুঝে পড়া দান দানসাদগাসহ অসংখ্য ইবাদত হতে পারে ইবাদাহ সাধারণত তিন প্রক্রিয়া করা হয় হৃদয় দিয়ে মুখে উচ্চারণ করে দেহের মাধ্যমে হৃদয় দিয়ে ইবাদত করার কয়েকটি উদাহরণ হল একাগ্রতার সাথে ইমান আনা আল্লাহকে ভালোবাসা ও ভরসা করা আল্লাহকে ভয় করা আল্লাহর কাছ থেকে আশা করা আল্লাহর জন্য অন্তরে বিনয় থাকা তাই ইয়াকা না আবুদু বলার মাধ্যমে আমরা যে শুধু নামাজের মধ্যে ফোকাস করব তা নয় বরং এই মুহূর্ত থেকে ইবাদত হতে পারে এমন সকল কাজ এবং চিন্তায় আল্লাহকে স্মরণ করব কেউ জিজ্ঞেস করতে পারে কেন আল্লাহর ইবাদত করব শুধু এই জীবনটা ভোগবিলাসে কাটিয়ে দিলিত হয় এর উত্তরে বলি ধরুন আপনি ঘুমিয়ে গেলেন কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন যে একটি নতুন খুব সুন্দর দ্বীপে আপনি রয়েছেন দেখছেন অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনার জন্য তখন আপনার প্রথম প্রশ্ন কি হবে আমি কেন এখানে বা কে আমাকে এনেছে এই জায়গাটার মালিককে এই যে উদাহরণটি দিলাম সেরকম আমাদের দুনিয়ার জীবন এবং অস্তিত্বের ক্ষেত্রেও চিন্তা করি আমাদের কোনও অস্তিত্ব ছিল না এরপর এই পৃথিবীকে আমাদের বসবাসের জন্য উপযোগী করে দেয়া হয়েছে এই সব কিছু কে সৃষ্টি করেছে আমি কিভাবে অস্তিত্বহীন থেকে এই পৃথিবীতে আসলাম এই প্রশ্নগুলো করে আমরা যখন উত্তর হিসেবে খুঁজে পাব। আমি আমিষহ এই পৃথিবীর সবকিছুই সৃষ্টি করা হয়েছে এবং এই সবকিছুর প্রকৃত একক এবং তিনি আল্লাহ এই সিদ্ধান্তে সচেতন আমরা যখন উপনীত হব তখনই আমাদের অন্তর থেকে আল্লাহর ইবাদত করার অনুপ্রেরণা পাব। এখন আমরা বলতে পারি যে আমরা আল্লাহর ইবাদত কেন করি কারণ যাকে আমরা স্রষ্টা হিসেবে মেনে নিয়েছি তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন তার ইবাদত করার জন্য যেটি কুরআনে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য স্রষ্টা আমাদের জানিয়ে দিয়েছেন আমরা দেহ ও আত্মার সমন্বয় ফলে আত্মাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তার চাহিদা নির্ধারণ করা হয়েছে সেগুলো যদি না পায় তাহলে আত্মা কখনই সত্যিকারের প্রশান্তি পাবে না আত্মার সৃষ্টিগতভাবে নির্ধারিত চাহিদা বাদ দিয়ে শুধু দুনিয়াবি বস্তুগত জিনিসের পেছনে ছুটে চলেছে অনেকেই লক্ষ্য করলেই দেখবেন অনেক সেলিব্রিটি বিখ্যাত ব্যক্তিরা শুধু অন্ধভাবে টাকা ও খ্যাতির পেছনে ছুটলেও অনেকেই হতাশায় ভুগে अनेक आत्महत्या कर क्यों बह्राग एडिकटेड আমরা দয়া করি আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন কিন্তু প্রশ্নটা কিভাবে আল্লাহর ইবাদত করবো সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে এভাবে ইবাদত করলেই তা ইবাদত হিসেবে গণ্য হবে এবং দুনিয়া ও আখিয়াতের সুখময় জীবন ও সফলতা পাবো তাহলে আমাদের আট নম্বর হবে ইবাদতের প্রতিটি বিষয়ে নবী মোহাম্মদ সাল্ল সালামের সেখানা পদ্ধতিগুলো দলিল প্রমাণ সহ জানব এবং সেই অনুযায়ী আমল করব তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওরা